আসসালামু আলাইকুম বাদু। সমানিত দর্শক শ্রোতা আজকের যে পর্বটি আমরা উপহার দিচ্ছি সেটা হলো হজরতে মূসা আলি সালাম এবং মালাকুল মাউদ এই দুজনের মাঝখানে একটি ঘটনা ঘটে গিয়েছিল যেটা প্রিয় নবী মোহাম্মদ রসীউল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তার বাণীর মাধ্যমে আমাদেরকে অবগত করেছেন আসুন আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি জানব আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে সম্মানিত আলোচক বৃন্দ আজকে যারা স্টুডিওতে আমাদের আমন্ত্রণে হাজির হয়েছেন তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আছেন আমার বাম পাশে শেখ আহমদুল্লাহ এবং উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি শুধু দর্শক শ্রোতা আসুন তো আমরা হাদিসের আজকে সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে আসায় আজকে আমরা সম্মানিত শ্রোতাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চাই একটি শিক্ষণীয় হাদিসের আলোকে ঘটনা যে ঘটনাটি ঘটেছে মূসা আলী হিসালাতাম এবং মালাকুল মাউথ বা মৃত্যু মৃত্যুদূত যিনি উভয়ের মাঝে পৃথিবীতে প্রতিটি মানুষকেই মালাক্ষ মাউতের সম্মুখীন একদিন না একদিন হতেই হবে ঠিক তেমনিভাবে সম্মুখীন হয়েছিলেন আল্লা সুহানাহ তালার একজন অন্যতম রাসুল নবী মুসা আলী হিসাল নাবির আসুলগণ এবং সাধারণ মানুষ সকলেই পৃথিবী থেকে বিদায় নেবে অবশ্যই কিন্তু সাধারণ মানুষের বিদায় নেওয়া আর নাবির আসুলদের বিদায় নেওয়াটা একটু পার্থক্য ব্যতিক্রম সাধারণ মানুষ যখনই তার আয়ু শেষ আর মুহূর্ত অপেক্ষা করার তার কোনো সুযোগ নেই কিন্তু নাবির আসুলদের ক্ষেত্রে ব্যতিক্রম হলো তাদের সময় যখন শেষ হয়ে আসে আল্লা সুহানা হাত তালার পক্ষ থেকে এখতিয়ার দেওয়া হয় এই সুযোগটুকু দেওয়া হয় যে আরও থাকতে চাইলে কিছু থাকার সুযোগ পাওয়া যাবে আর না চাইলে বিদায় নেওয়ারও সুযোগ রয়েছে তো ঠিক মুসা আলি হিসালাতাম তার নির্দিষ্ট আয়ু যখন শেষ হয়ে আসলো। অন্যদের মতো তারও জান কবজের জন্য উপস্থিত হলেন মালাকুল মাউথ উপস্থিত হলে মুসা আলহ ইস্লাতুসালাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি জন্য বললেন যে আপনার আয়ু তো শেষ আপনার জান কবজির জন্য মুসা আলি ইসালাতুসালাম জীবনেও এরকম অনেক ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে ফেলেছেন জীবনের শেষ মুহুর্তেও এই একটি ঘটনা ঘটালেন মালাকুল মাউদকে এক থাপ্পর দিলেন তিনি শুধু থাপ্পরেই নয় তার এক চোখ যেন নষ্ট হয়ে গেল আর কিছু না বলে ফিরে চলে গেলেন আল্লাহ গিয়ে বললেন হে আল্লাহ আপনার অমুক বান্দা তার সময় শেষ হয় তার কাছে আমি হাজির হয়েছি আমার এই অবস্থা করে ফেলেছে তো মৃত্যুবরণ করতে চায় না তার কাছে আপনি আমাকে পাঠালেন আল্লা সুহানা হাত আল্লা দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিলেন চোখটাকে সুন্দর করে দিলেন মালাকুল মাউতের দেওয়ার পরে বললেন তুমি যাও গিয়ে তাকে কিছু এখতিয়ার দাও এখতিয়ার হল সে একটা বলদের গায়ে হাত রাখবে তার হাতের নিচে যতগুলি পশম থাকবে প্রতিটি পশমের সমপরিমাণ তিনি আরো বছর জীবিত থাকতে পারবেন এই এখতিয়ার তাকে দাও মুসা আলাইস্লাতামের কাছে আবার মৃত্যুদূত মালাকুল মাউদ তিনি উপস্থিত হলেন হয়ে বললেন আপনি তো মৃত্যু বরণ করতে চাচ্ছেন না আপনার জন্য আল্লাহ আল্লা সুবাহর পক্ষ থেকে এই সুযোগ রয়েছে কি সুযোগ আপনি একটি গাভী বা একটি গরুর পিঠে হাত রাখবেন আপনার হাতের নিচে যতগুলি পোষণ থাকবে যত সংখ্যা পশম হবে তত বছর আপনি আরো জীবিত থাকার পৃথিবীতে থাকার সুযোগ লাভ করবেন মোসা আলি সালাতাম জিজ্ঞাসা করলেন আচ্ছা এত বছর আমি বাসলাম তারপরে কি হবে বললেন তারপরে একই অবস্থা আবার যেতে হবে মরতে হবে তখন তিনি বললেন যদি তাই হয়ে থাকে তাহলে আমার আর বাচার দরকার নেই আমি এখনই চাই তবে আমার জন্য সেই পবিত্র পবিত্রে সেখানে দাফন হয় এ ধরনের একটি আবেদন রেখেই তিনি মৃত্যুকে সবুল করে নিলেন এভাবেই মুসা আলি সালাম এর পৃথিবী থেকে বিদায় ঘটে গেল যে হাদিসটি শহিহুল বুখারিতে এসেছে প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা রবিআল্লাহ তাল আনহুক আপনি অত্যন্ত প্রাণবন্ত ভাষায় এবং ধারায় আমাদেরকে উপহার দিলেন আমরা এ হাদিসের আলোকে শুধু দর্শক শ্রোতা চলে যাচ্ছি বিশ্লেষণ আমরা আগেই আমাদের আলহামদুলিল্লাহ আপনাকে চমৎকার একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপনের জন্য আমাদের শেখ শাহিদুল্লাহ খান মাধ্যমে আসলে এই ধরনের ঘটনা শুনলেও যেমন ভালো লাগে এর মাধ্যমে যারা ইমানদার তাদের ইমানটাও আলহামদুলিল্লাহ একটি জিনিস এই হাদিস থেকে আমরা পেলাম সেটা হচ্ছে এই প্রাণী জগত বলতে যা বুঝায় প্রাণ আছে যার যাকে বুঝানো হয় এই প্রাণ প্রাণী এক সময় তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এর মধ্যে সাধারণ মানুষ তো আছেই নবীরাও কেউ রাহাই পাননি তাদের শুধু এতটুকু হয়তো মর্যাদা দেয়া হয়েছে যে তাদেরকে আরো কিছুদিন তারা থেকে যেতে চান কিনা সেটার সুযোগ আছে আরো কিছুদিন বেঁচে থাকার লক্ষ্য চলে সেটার জন্য আচ্ছা সেটা আরেকটা আছে যে হয়তো তিনি মালাকুল মত কে সেভাবে ট্রেস আউট করতে পারেননি তারা কেননা মালাকুন মতো আর তার সব আকৃতি অফার দেওয়া হয়েছিল নবীজি সাল্লাহ আল ইসলাম কি বলেছেন আল্লাহ রফিকুল আল্লাহ আমি চলে যেতে চাই আমার এখানে আর থাকার দরকার এখান থেকে যে শিক্ষা আমাদের সেই শিক্ষাটা হচ্ছে যে আমাদেরকে প্রতি মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যেহেতু তারা এই সুযোগ পেয়েছেন আমরা তো সে সুযোগ পাব না এই জন্যই করেছেন রসুল্লাহ আল্লাহ একবার যে এই পৃথিবীর যেই উপভোগ যেটা আছে ভোগবাদ এই ভোগবাদকে যে জিনিসটি তোমাদেরকে ছিন্ন করে দেবে তোমাদের মাছ থেকে ছিনিয়ে নেবে তাকে খুব বেশি তোমরা কি করো স্মরণ করো সেটা হচ্ছে কি মত মৃত্যু এক নম্বর এর পাশাপাশি আমরা আরও একটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজর মুসা আলি ইসালাম একজন জলিল খদের নবী ছিলেন উলুল আজম নবীদের অন্তর্ভুক্ত ছিলেন সেই মূসা আলি ইসাল্লামের সম্পর্কে আমরা এক পর্বে বলেছি তার যে নেচার বা তবিআ ছিল সেটা ভিন্ন ধরনের ছিল সেই মূসা আলি ইসালাম আল্লাহ একবার তিনি জিজ্ঞেস করতেছেন মালাকুর মতকে আচ্ছা এত বছর আমি বেঁচে থাকবো তারপর কি হবে এবং তারপর তোমরা কে প্রধান দাও অথচ আমাদের অবস্থাটা হচ্ছে এই বলতু সিরুন আল্লাহাক বলছেন এটা হচ্ছে দারে ফানি আমরা এটাকে বলি এটা ধ্বংস হয়ে যাবে আখেরাত হচ্ছে দারে বাকা যেটাকে আমরা বলি যে সেখানে আমাদের থাকতে হবে কাজেই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যেহেতু আমাদেরকে চলে যেতেই হবে কোনোভাবেই আমরা আমাদের সময়টাকে বৃদ্ধি করতে পারবো না তাই আমাদেরকে সে সময়ের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে এবং যখনই ডাক আসবে আমরা যেন সেই ডাকে সাড়া দিতে পারি সেটা বলতে হবে ওই বান্দার মতো যেন না হয় جيب عن دار كتر الله رب العالمين سورة منافقون الشيشعات بولتين وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لو لا أخرتني إلى أذل قريب فأصدق وأكون من الصالحين ولن يؤخر الله نفسا আল্লাহ কাছে যেতে চাইছেন আমরা কেন চাইছি না যেতে আমরা মরতে চাইছি না কেন এর মূল কারণ হলো আমরা তো আমাদের জীবনটাকে রেখেছি দুনিয়া একটি গাড়ি চলছে সামনের দিকে চালক যদি পিছের দিকে তাকিয়ে থাকে আমরা আসলে এসে গেছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা কিছু সময়ের জন্য বিরতি চাচ্ছি বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের এই মনজ্ঞ আলোচ্য বিষয়টি সমাপ্ত করতে ইনশাল্লাহ আমরা প্রয়াস পাব ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি গাইরিল মগদু বালাইহীমীন তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निवाचन ना प्रति रविवार रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगेटी मोदी जीवन আর কারোরণ করব তিনি যেটা করেছেন সেটা করা যেটা করেননি সেটা না করা যতটুকু করেছেন ততটুকু করা সুন না জানা এটাই বুঝানো सम्मानित दर्शक श्रोता आलोच्य विषय सामने आलोचन हजरते मौसा आलिलम এবং মালাকুল মাউত এই দুজনের মাঝখানে ঘটে যাওয়া একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় আমরা এর অনুবাদ সহ প্রাসঙ্গিক আলোচনা আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে শুনছিলাম আমি শেখ আহমদুল্লাহর কাছে ফিরে যাচ্ছি বিরতির পরে তো শেখ আহমদুল্লাহ আমাদের দেশে অনেক ওয়াইজিনদের মুখ থেকে শোনা যায় অনেক বই পুস্তাকেও লেখা দেখা যায় যে এরকম একটি ঘটনার প্রেক্ষাপট তারা তৈরি করতে চেয়েছেন একটা ঘটনা চালু আছে আপনি এ সম্পর্কে একটু কিছু বলবেন ধন্যবাদ তুলে দেওয়ার জন্য হাসির খোলাক বললাম এই জন্য যে আসলে আমরা মুসলিমরা বিশেষ করে অনারব মুসলিমদের ভিতরে আমরা আমাদের কথা বলবো বাঙালি মুসলিম যারা আছে আমরা আমাদের ভিতরে সারল্য এত বেশি দিন বিষয় যে আমাদেরকে আবেগ দিয়ে যে কোনো কথা বললে আমরা খুব সহজে বিশ্বাস করে ফেলি প্রথম কথা হল ঘটনাবলির ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় যদি মৌলিকভাবে লক্ষ্য করি তাহলে আমাদের শুধু এই ঘটনা নয় বহু ঘটনার সমাধান এসে যাবে নাম্বার এক আমরা পূর্ববর্তী যুগের কোনো ঘটনা যদি বিশ্বাস করতে হয় তার সর্বোচ্চ বা একমাত্র আমাদের মানদণ্ড হলো কোরআন এবং সহি সুন্নায় যদি বর্ণিত হয়ে থাকে যেমন আমরা আলোচনা করে যাচ্ছি এরকম কোনো ঘটনা হল আপনি নিশ্চিন্তে এটা বিশ্বাস করতে পারেন বরং বিশ্বাস করতে হবে আপনাকে এক জি দ্বিতীয়ত হলো চলমান কোন ঘটনা যদি হয় নির্ভরযোগ্য কোন সাক্ষী যদি হন ফাসেক না হন এরকম কোনো ব্যক্তি যদি সংবাদ দিয়ে থাকেন তাহলে সেটা আপনি বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন এটা আপনার ব্যাপার আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ ঘটনা নিশ্চয়ই আমাদের পূর্বে ঘটে যাওয়া একটি বিষয় আল্লাহ তাকে জানালে এখন যদি আমরা দাবি করি যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার কবরে মনকান্নির সাথে তার কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা যদি বলে তাহলে তিনি প্রকারান্তরে দাবি করছেন যে আমি আমার কাছে ওই এসেছে। অতীব এটা অবান্তর একটি গল্প আলোচিত যে ঘটনাটি চলছিল এর শিক্ষণীয় বিষয় ভিতরে একটি দিক হলো এটা আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে আল্লাহ তালার বিশেষ সৃষ্টি তথা ফিরিস্তাগণ তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন এ হাদিস স্পষ্টভাবে মহাদিসরাম উল্লেখ করেছেন সারে হাদিসগন হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে মুসার সাল্লামের কাছে যদি মালাকুল মত তার আসল যে রূপ তিনি কেন চপত করেছেন আল্লাহ ভালো জানেন কি কারণে করেছেন হয়তো চিনতে পারেন নাই বুঝতে পারেনা কি কারণ আল্লাহ ভালো জানান কিন্তু নিশ্চয়ই তিনি একজন মানুষের আকৃতিতে এসেছেন বিধায় তার চোখ উঠার প্রশ্নটি এখানে এসেছে অতএব জানতে পারলাম যে তারা বিভিন্ন আল্লাহ আরেকটি জিনিস শিক্ষা পাচ্ছি সেটা হলো সাল্লাম কিন্তু ঘটনার শেষে এসে একটি প্রস্তাব করেছিলেন বা আহ্বান করেছিলেন আল্লাহ দোয়া করেছিলেন সেটা হলেই যে আল্লাহ যখন মরতেই হবে তো এখনই যাচ্ছি তো আমার একটা আবেদন আছে আবেদনটা কি উনি বলেছিলেন যে আল্লাহ আমাকে আরকা বলতে গিয়ে মৃত্যু বরণ করার জন্য বলেন এখানে যে তিনি আর ভিতরে গিয়ে মৃত্যুর আবেদন না করে রামিয়াতে হাজির দূরততে বা পবিত্র ভূমির কাছাকাছি আল্লাহর কাছে তার একটি লজ্জা বা যেটাকে বলে জড়তা ছিল কি যে তার যে জাতি বনিসাইল বিশেষ করে বনিসাইলকে আল্লাহ তালা যখন আরদে মুদাসা যেতে বলেছিলেন তখন আল্লাহ তালার হুকুম তারা লঙ্ঘন করেছিল আল্লাহ তালা তাদের জন্য আরদে মুাসা প্রবেশকে করে দিয়েছিলেন ময়দানে তিহির ভিতরে চল্লিশ বছর তারা ঘোরাঘুরি করেছিল তো সেই লাজ থেকে সেই জড়তা থেকে তিনি যে আমার জাতি যে আর যেতে চাইনি অবাধ্য হয়ে গেছে আমি জাতির একজন সদস্য আমি অস্বীকার করিনি কিন্তু আল্লাহ আমি দাবি আল্লাহর কাছে কিভাবে এই প্রশ্নটা এইভাবে আসছিল অধ্যায় কায়েছেন অনেক হাদিস বিশারদগণ কায়ম করেছেন এভাবে যে পবিত্র ভূমিতে গিয়ে মৃত্যুবরণ করার পেশ করা আল্লা সব তালা করিমেও মৃত্যু যেটা এটাকে এমন একটি শব্দ ব্যবহার করেছেন পৃথিবীর সকল মানুষ যারা আজকে ইসলাম মেনে নেয়নি কোরআন মেনে নেয়নি কিন্তু এমন একটা বিষয় যে বিষয়টাকে মেনে না নিয়ে কেউ পারে না জি তা হলো মৃত্যু যার বিষয়ে কোনো সন্দেহ নেই মানক আর নাই মানক মৃত্যুকে অস্বীকার করার কোন উপায় যাদের কথাটা আপনি আনলেন যারা নাস্তিক আমরা যাদেরকে বলি নাস্তিক কিন্তু শেখ একটি জিনিস এখানে লক্ষণীয় যে নাস্তিকরা অবিশ্বাস করে হলো আখেরাত যেটা মৃত্যুর পরের মৃত্যু হচ্ছে জন্য জন্য। বা কিন্তু তারা অস্বীকার করার কোনো কথাই মনে আনতেছে না সেকেন্ড স্টেপে ওখানে এইটা নাই ওইটা নাই এখেরাতে এই হবে না ওই হবে না বলে অস্বীকার করতে চাচ্ছে যদি তুমি অস্বীকারই করো তাহলে কত বড় হিম্মত মৃত্যুকে অস্বীকার করো চিরদিন বেঁচে থাকো তারা সন্দিহান হয়ে থাকে এটা বোঝা যায় বহু নাস্তিকের জীবন ইতিহাস থেকে আমরা জানতে পারি তাদের জীবন সায়ন নিয়ে এসে যখন কেউ জিজ্ঞাসা করেছে আপনি সারা জীবন নাস্তিক লালন করেছেন এই মুহূর্তে আপনার অনুভূতি কি বহু নাস্তিক বলেছেন যে যদি কেউ থেকে থাকে আমাকে জানা তিনি মাফ করে দেয় এর মানে কি এটাও আছে ধারণা তিনি নিশ্চিত না নিশ্চিত না এটাও আছে বলছে যদি কেউ থেকে থাকে থাকতেও পারে এই ধরনের কথাও বলে আল্লাহ তাদেরকে যদি বেঁচে করুন বলবো আচ্ছা এই যে মৃত্যুর ব্যাপারটা বলছেন দেখেন আরবের অবস্থাটা কি ছিল কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন না সাথে মিশে দেব এরপরে কেটে হবে আমাদের দিন দেখুন বলেছেন যে কোরআনে পাক আল্লাহ পাক একটা কথা বলেছেন সুরে আসিন এই যে সে বলছে কে নদর ইবনুল হারেস কথাই বলা হয়েছে সে এই ধরনের অধ্যত্ত প্রকাশ করত সে রাস্তা দিয়ে যেত হাড্ডে নিয়ে সেটাকে গুঁড়ো করে আমি পাউডার মেরে উপরে ফেলে দিত আর বলতো তখনই আল্লাহ পাক বলেছেন আমি যে কথাটা এখানে বুঝতে চাচ্ছি দেখুন নাস্তিক বলুন আস্তিক বলুন আস্তিকেরা তো যে কোনো ধর্মে বিশ্বাস করুক না কেন তারা মৃত্যুকে বিশ্বাস করে আখেরা বিশ্বাস করে আচ্ছা ইমানদারদের কথা এটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু একবার অ্যাপসুলেটলি যারা নাস্তিক তারাও কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে বিশ্বাস করে না এমনটি নয় এবং সেই মৃত্যুটা আল্লাহাক বলছে পুনরুত্থানের আগ পর্যন্ত তাকে কি দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে তারপরেও তার মৃত্যু ঘটবে ঘটে সে মুখে হবে এরপরে তো যার নামের কথা শেষ অতএব এই পর কালকে অস্বীকার করা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করা এটা বাস্তবতায় অস্বীকার আসলে এখানে আরেকটা জিনিস আছে দেখেন এই মৃত্যু জিনিসটা এমন একটি জিনিস মদটা যদি আমরা সত্যিকার অর্থে মদ নিয়ে ভাবি তাহলে দেখেন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের জীবন চলার পথ অনেকটা পরিবর্তন পরিবর্তন হয় এই মৃত্যুর চিন্তাটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের দ্বারা এত গুণা হতো না আমরা এত অন্যায় করতে পারতাম অনেক পাপ থেকে অনেক পাপ থেকে আমরা বেঁচে যেতে পারতাম এই জন্যই আমরা দেখেছি যে রসুল্লাহ স্লাহম থেকে আরম্ভ করে আমি কেরামগণ এবং পরবর্তীতে বড়ো বড়ো যারা মনীষীগণ ছিলেন তারা সবে এই কথা বলেছেন যে তোমরা মৃত্যুকে সবসময় কাছে রাখো আমি মৃত্যুতে যাচ্ছি আবার যখন আমরা জেগে উঠতেছি আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে দেখেন আমাদেরকে আল্লাহ প্রতি মুহূর্তে একজন লোক বাসা থেকে বের হলেন আর ফিরে আসছেন না একজনের সাথে কথা বলছিলাম একটু বড় শুনছি তিনি দুনিয়া থেকে চলে গেছেন এই ঘটনা কি আমাদেরকে শিক্ষা দেয় না পশু তার সামনে আরেকটা পশুকে জবাই করলে এরপরে কিছুক্ষণ পরে সে ঘাস খাওয়া শুরু করে দেয় এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুধু দর্শক শ্রোতা আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে শুনছিলাম আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই আমরা মৃত্যুকে ভাবি পরকালকে নিয়ে ভাবি তাহলে ইনশাআল্লাহ আমরা অলৌকিক এবং পরলৌকিক জীবনে মুক্তি প্রাপ্ত হতে পারবো আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিনা ইরুল মুসলিম আসসালামু আলাইকুম আহমতুল এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতি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 जकत दान अर्थ पल रैन बैंक छाचल्लिसम जी पोस्ट फम नंबर शून्य